আব্দুল্লাহ হিবনু আমর রাজত্ন বর্ণিত তিনি বলেন নাবি এক সফরে আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন অতপর তিনি আমাদের নিকট পৌঁছে গেলেন তখন আমরা আসরের সালাদ শুরু করতে দেরি করে তাই আমরা উজু করছিলাম এবং তাড়াতাড়ির কারণে আমাদের পা মাছ করার মতো হালকাভাবে জয় নিচ্ছিলাম তখন তিনি উচ্চয় স্বরে বললেন পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান নামের শাস্তি রয়েছে দুবার অথবা তিনবার তিনি একথার পুনরাবৃত্তি করলেন